আলী ইবনু আবু তালিব রদিল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এক রাতে তার কন্যা ফাতিমা রদিল্লাহ তালাহ্না এর নিকট এসে বললেন তোমরা কি সলাত আদায় করছো না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমাদের আত্মাগুলো তো আল্লাতালার হাতে রয়েছে তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন জাগিয়ে দেবেন আমরা যখন কথা বললাম তখন তিনি চলে গেলেন আমার কথার কোনো জবাব দিলেন না পরে আমি শুনতে পেলাম যে তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে করাঘাত করছিলেন এবং কোরআনের এই আয়াত তিলওয়াত করছিলেন अर्थात मानुष अधिकाश व्यापारे वितर्क प्रिय सूरा अल कहफ आयात नंबर चुवान्न